ইবনু উমর আদিলাহ তালাহু বর্ণনা করেন পূর্বাঞ্চল থেকে দু ব্যক্তি এসে বক্তৃতা দিল তখন নবী সাল্লাহসাল্লাম বলেন কোন কোনও বক্তৃতায় জাদু আছে